उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जिबी टाक कर समाधान মানবতার সমাধান আমরা বাংলা বিভাগের দর্শক ও রদান প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপক হিসেবে আছি ডক্টর মসলিউদ্দিন এবং আমার জানে আছেন শেখ আব্দাল শেখ মাদানী সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের সম্মুখে এই বড় বড় দিন আলিম এবং জ্ঞানীগুনিদেরকে উপস্থাপন করেছি আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম আপনাদের সম্মুখে এই সৌমের বিভিন্ন মাস আলামাস আয়াল নিয়ে এখন কি কি ফরজ হয় কোন সময়ে এই নিয়ে আমরা আলোচনা করছিলাম শর্ত নিয়ে শেষের একটি শর্ত যা ফোকাহাগন একটু তারপ দিয়েছেন বা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন সেটি হলো আলমাওয়া নেয় কিছু কিছু ফরজ হয়েছে কিন্তু নিষেধের জন্য সেই ফরজটা মানে পরিস্থিতির আলোকে ফরজটা কার্যকরী হচ্ছে না এটার মধ্যে অবশ্য এটাও পরে আমাদের যদি শুরু করেন শেখ শহীদুল্লাহ মাদানি তাহলে আমাদের জন্য ভালো হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা जे ए ए के के जे जो विषयता नहीं अधिवेशने आलोचना आसि सम्मानित परिचालक डॉ मुसलिहद्दीन साहेब हाँ के शुरूते ही सूझ देवि परिचालक सहेब के धन्यवाद ज्ञापन करगान्य अर्थात इसलमर कोबादत फरज हार् कतग जोग्यतार विषय थकते हैं जे विषय तर मजे पाव गई विधान तरफ फरज हम সাথে সাথে কতগুলি বিষয় রয়েছে প্রতিবন্ধকতা সেগুলি তার মাঝে যেন পাওয়া না যায় তাহলে এই ফরজটা তার জন্য কার্যকরী হবে তো যেগুলি বিষয় থাকলে ফরজ হয় না সেগুলির মধ্যে যেমন নারীদের ক্ষেত্রে তাদের দুটি বিষয় এই দুটি বিষয়ে বা দুটি সময় এই দুই সময়ে রমজান মাস এসে গেলেও তাদের উপর রোজা রাখা সেই মুহূর্তে ফরজ নয় वरुँमय तालन करवस्था अनुजाई अन्न व्यवस्था ग्रहण करब से मध्य हलो जेटी आल्लाबिगत भावे नारी प्रति महस मासिक वाज बोले थी एट जदि ऋतुस्रव से देखा दे रमजान मास इसए जतना के पवित्र हो तन पर्त तरह रोजा रखा फरज नय वरुँ रोजाथ वरत थाट हलो तर निर्देश এরপরে যখন সেগুলি থেকে সেটা থেকে পবিত্র হয়ে যাবে তখন আবার সে এই শ্যাম সেটা কাজা আদায় করবে সেটাকে কাজা বলতে তার সেই সময়টাই হলো তার জন্য সময় মূলত সেই সময় সেটা পালন করবে অন্যবভাবে আরেকটা বিষয় সেটা হলো সন্তান প্রসবের পর যে একটি সময় অতিবাহিত হয় সেই সময়টিতেও নারীদের জন্য আল্লাহ রাবুলি আলমিন তাদেরকে সহজ করে দেওয়ার কারণে তাদের জন্য সহানুভূতিশীল বা তাদের প্রতি বলা হয়েছে যে পুরুষের একজন সাক্ষীর স্থানে নারীকে দুইজন সাক্ষী লাগে এটা হচ্ছে সে ব্যাপারে আমরা আলোচনা শুনেছি এখন সৌম ত্যাগ করলে কি গুণাটা হয় আমাদের আহ জনাব ইউসুফ আবদুল মজিদ সাহেব সে ব্যাপারে একটু আলোচনা করতে। আলহামদুলিল্লাহ রসুল সোম আল্লাহ তহ ফর করেছেন যেরকম নামাজ ফরস করেছেন ঠিক তাই ভাবে আল্লাহ ফরজ করেছেন এবং যে কোনো ফরজের প্রতি অবহেলা করা এটা কবিরা গুণা নামাজ ত্যাগ করা এটা যেরকম কবিরা গুনার দিক থেকে আরো জঘন্য যদি কেউ ত্যাগ করে তাহলে এটাও কবিরা গুণা হবে অবিজ্ঞা করে তাহলে সে অমুসলিমের মধ্যে গণ্য হয়ে যাবে যা অপজ্ঞা করে অস্বীকার আর অলসতা করে যদি ছেড়ে দেয় তাহলে অলসতার বিষয়টি দুইটি अलसता क्यों झेले बड़ गुणागार होता एर आल्ला क्षमा चाइते अन्धानगुल झेड़े दिल आल्लाहर काोबा करमा चाइले आल्ला क्षमा करब যে মাস অত্যন্ত বরকতের যে মাস অত্যন্ত খায়ের এবং কল্যাণের যে মাসে অনেক ট্রেনিং হয় আমাদের আধ্যাত্মিক দৌহিক সামাজিক পারিবারিক নৈতিক বিভিন্নভাবে আমরা উন্নত নাগরিক উন্নত মুসলিম হয়ে গড়ে ওঠার জন্য যে বিষয়ে সুযোগ পাই সেই মাসের কিছু আদাব রয়েছে কিছু নিয়ম রয়েছে কিছু ধারাবাহিকতা কিছু কাস্টম কিছু কালচার রয়েছে এই ব্যাপারে যদি আমাদের শেখ আমানুল্লাহ মাদানি সাহেব একটি আলোচনার অবতারণা করতেন তাহলে দর্শক শ্রোতারা উপকৃত হতেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য तब फिलतने एक हादिस उल्लेख करबी सलम्ला तो आदम सन्तान प्रत्येक ने क्या बदला दस थ गुण पर्त बृद्धि কিন্তু শরীর বিধানটা তার ভিন্ন কেননা সেটা আমার জন্যই এবং আমি তার বদলা নিজেই প্রতিদান নিজে দিয়ে থাকব হাদিসের ব্যাখ্যায় দুটা কথা বলা যায় প্রথম কথা হলো যে আদম সন্তানের নেক কাজ দশ থেকে সাতশ গুণ বৃদ্ধি করা হয় এছাড়া অন্যান্য যে বিভিন্ন ফজিলতের বর্ণনা দেওয়া আছে সেগুলি হাদিস একটু দেখার বিষয় আছে আমরা পরে আপনাদের সামনে আবার আমাদের এই আপনারা একটু অপেক্ষা করুন আসসালামাইকুম আহমতুল্লাহ আমি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি अब्दुल्लाह इबने मासउद रदियाल्लाहू अनहू के बर्णित रसुल्ला सल्लासल्लम सत्य के आंकड़े धरा तुम्हारे ऊपर आवश्यक करतब्य कारण सत्य पुण्यर पद देखा और पुण्य जाना पद देखा जे व्यक्ति सर्वदा सत्यकथा बत्य बोलते चेष्टा कर अल्लाह तला निकट ता सत्यवदी हिसेब लिपिबद्ध कर तुम्हारा मिथ्या दूरे थको मिथ्या पापाचारे पद देखा और पापाचार जहान नाम पद देखा যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় সহি বোহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর হাদিস নম্বর ছ হাজার সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার উনআশি হাদিস নম্বর ছ রমজান হলো রহমতের মাস মাসি ইফতার তারা লাইল কদর ইদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সারা বিশ্বের পৃথটিভির দর্শক শ্রোতা আমরা আবার আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে ফিরে আসছি শেখ আমানীকে প্রশ্ন করা হয়েছিল প্রসঙ্গে তিনি একটি কথা বলা শুরু করেছিলেন আমি ওনাকে সম্পূর্ক কথাটা শেষ করার জন্য অনুরোধ করছি সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত এই মহান মাস রামাদান মাস মহান মাসে এই মাস যে মাস অত্যন্ত বরকতের যে মাস অত্যন্ত রহমতের যে মাস অত্যন্ত খায়ের এবং কল্যাণের যে মাসে অনেক ট্রেনিং হয় আমাদের আধ্যাত্মিক দৌহিক সামাজিক পারিবারিক নৈতিক বিভিন্ন বিভিন্নভাবে আমরা উন্নত নাগরিক উন্নত মুসলিম হয়ে গড়ে ওঠার জন্য যে বিষয়ে সুযোগ পায় সেই মাসের কিছু আদাব রয়েছে কিছু নিয়ম রয়েছে কিছু ধারাবাহিকতা কিছু কাস্টম কিছু কালচার রয়েছে এই ব্যাপারে যদি আমাদের শেখ আমানুল্লাহ মাদানি সাহেব একটু আলোচনার অবতারণা করতেন তাহলে দর্শক হতেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য তবে ওখানে একটা হাদিস উল্লেখ করা আমি ভালো মনে করছি আল্লাপাক বলছেন যে হাদিসে কুদ্সিতে আসছে নবী সালাম বলেছেন আল্লাহাকেন উল্লু হাসান তো আদম সন্তানের প্রত্যেক নেকাজের বদলা ১০ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু বিধানটা তার ভিন্ন কেননা সেটা আমার জন্যই এবং আমি তার বদলা নিজেই প্রতিদান নিজে দিয়ে থাকব। এই হাদিসের ব্যাখ্যায় দুটা কথা বলা যায় প্রথম কথা হলো যে আদম সন্তানের নেক কাজ দশ থেকে সাতশো গুণ বৃদ্ধি করা হয় এছাড়া অন্যান্য যে বিভিন্ন ফজিলতের বর্ণনা দেওয়া আছে সেগুলি হাদিস একটু দেখার বিষয় আছে দিবেন প্রথম কথা ছিল যে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত এটাই সহি হাদিস এছাড়া আরও অন্যান্য ফজিলতের কথা যে বলা আছে সেগুলি হাদিসগুলি একটু দেখার বিষয় দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো যে আল্লাপাক বলছেন শমটা আমার জন্য এবং আমি নিজে তার বদলা দিব তো এ ব্যাপারে ওলামাই কেরমগণ বলছেন যে এ বাদত্ত বান্দা আল্লার জন্যই করে কিন্তু শ্যামটাকে করলেন কেন সে ব্যাপারে সাময়িক হলেও করে না বলে না এই জন্য আল্লাহ পাক এটাকে খাস করেছেন অনুরূপ লিয়ান্নাহু লিয়ান্না বাইনাল আব্দি ওরাবিহি আল্লাহ এবং বান্দার মাঝখানে গোপন ভেদ এর মধ্যে রিয়া এবং সোমা দেখানো দেখানোর লৌকিকতার অবকাশটা কম তুলনামূলক এখানে আরেকটা জিনিস অত্যন্ত গভীর একটা বিষয় সব যদি নির্ধারিত করে দিচ্ছি দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ সংখ্যাটা কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে কিন্তু যখন বলা একই জন একই জন যখন বলতেছে যে তোমাদেরটা গুনে গুনে দেব। ওরটা যে কি দিব সেটা আমি বলছি না আল্লাহ তার মানে সেটা হলো আরো অনেক বড় ব্যাপার বিশাল ব্যাপার পাক যখন বান্দাকে বলছেন পোত্রটা গুনে গুনে দিচ্ছি মহান বলছেন এর কি একদিন রসুল সাল্লি সাল্লামের নিকটে গিয়ে বলছেন আল্লাহ রসুল মুরনি আমিল তো দেখাল আমাকে একটা আমলের কথা বলেন যত আমি আমলটা করব তখন আমি জানাতে যেতে পারবো সে আমলের বিনিময়ে তখন আল্লাহ রসুল বললেন শ্যামের তুলনায় কোন এবাদতিনা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই মানে শ্যাম পালন করে আল্লাহ তালাকে যত সন্তুষ্ট করা যায় আমি একটু করতে চাই কেন সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় অথচ আমরা জানি যে ইমানের পরে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো সালাত এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে প্রিয় হলো ওই কাজটা যেই কাজের মধ্যে পরিপূর্ণ ভাবে আল্লাহর একত্রবাদ বা ছুটে উঠে এবং শের মুক্ত হয় তো দেখা যায় যে সলাতে আদায়ের আদায় করতেও একজন মানুষ কে লিপ্ত হয় যেমন সহিদে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মানুষ সালাতে দাঁড়ায় দ্বারাই সলাপটাকে খুব রুকু ভাবে রুকু করে কেন মানুষ যেন মনে করে যে এ খুব নামাজি এবং ভালো এটা একটা আল্লাহ তাহলে সলাৎ সবচেয়ে বড় আবাদত হওয়ার পরেও এ সলাত আদায় করতেও মানুষ শের লিপ্ত হয় অপরপক্ষে পক্ষে এটা এমন একটি আবাদত যেটি আসলে এটা অন্যান্য আবাদতের তুলনায় শেরক মুক্ত হয় এবং আল্লাহ রবীলিনের তৌহিদ বা দূরে থাকতে হয় না সালাতের জন্য পানীয় থেকে দূরে থাকতে হয় না এবং শাহুয় থেকে ওই মুহূর্তের জন্য দূরে থাকতে হবে কিন্তু আগে পিছিয়ে আব্দুল বলছেন যে লোকটাকে প্রবৃত্তি থেকে ঠেকে রেখেছি তুমি এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো একে তুমি মাফ করো জানল তাহলে বোঝা যাচ্ছে একটা আলাদা বৈশিষ্ট্য আছে খাওয়া পান করা স্ত্রী থেকে দূরে থাকা ইতিদিকে সাথে নিয়ে বৈশিষ্ট্যকে সাথে নে আমাদের এই সাউন্ডটা পালন করা হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইল্লা সাইমুন যে জানাতের দরওয়াজা ভিতরে একটি দরওয়াজা কারণ জানাতে অনেকগুলো দরওয়াজা আছে এ পর্যায়ে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মিন তাদের উপর যেহেতু রোজা ফরজ কাজে ফরজ রোজা রাখার ক্ষেত্রে রমজানের রোজা রাখার ক্ষেত্রে তো সকলেই সমান তাহলে যদি বলতে আমরা যদি বুঝি যে সবাইকে রমজানের বৃহসত্ত্ব যারা অর্জন রোজার বৃহসত্ত্ব যারা অর্জন করেছেন অর্থাৎ রমজানের রোজার পাশাপাশি সোমবারে বৃহস্পতিবারেম বাবুর রান দিয়ে আল্লাহ পরবর্তী বাবুর রাইয়ান করবেন বলা যেতে পারে আমরা হয়তো বললাম যে অনেক দরজা আসলে বিষয়টি জান্নাতের আটটি দরজা रजा रहे जो शेम पालन कार्य प्रवेश कर दरजा बंद অন্য বোখারি মুসলিমের হাদিসে আছে যে অনেক যে দরজা আছে আটটা বিভিন্ন দরজা দিয়ে ঢোকে গেলে আর কেউ ঢুকতে পাবে না যেমন শুধুমাত্র স্যামের ব্যাপারেই বলেছেন যে শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন উগলেখা বন্ধ করে দেওয়া হবে মুক্ত বৈধ থাকে জিনিস পালন করে সাধারণত হজ লোক দেখানোর জন্য করা যেতে পারে এই বিষয়টাই বেশি ফুটে উঠে আল্লাহ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যেটা ফরজ করেছেন বা যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে তার মধ্যে প্রথম শ্যাম এটা শুরুই হবে সাহারি খাওয়ার মাধ্যমে তুই সাহারি খাওয়া এটি একটি হল স্যামের গুরুত্বপূর্ণ বিষয় এটি কোন ফরজ ওয়াজিব নয় তবে আল্লাহ রাসুল সাল আলী তিনি বলছেন তসাহারুফি তোমরা তোমরা সাহারি খাও এবং ইয়াহুদিদের বিরোধিতা করো কারণ তাদের স্বভাব হলো সাহারি না খেয়ে রোজা রাখা তাহলে আল্লাহ রসুল্লাহ নির্দেশ থেকে আমরা একটা সন্ন্যত পাচ্ছি রোজা এইভাবে রাখা তবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখা দরকার অনেকেই না জানার কারণে এই ভুলটা করে থাকে কেউ যদি কোনো রাত্রিতে সাহারি খেতে না পারে পরের দিন সে মনে করে তাহলে আমার আর রোজা রাখা যাবে না হবে না এই বলে সে রোজা ছেড়ে দেয় না এটা ঠিক নয় এটা ভুল বরং সাহারি খাওয়ার জন্য চেষ্টা করতে হবে যদি কারো কোনো ঘুমের প্রবল বেশি ঘুমের চাপ থাকার কারণে বা জাগতে না পাওয়ার কারণে যদি কারো সময়ের স্বল্পতার কারণে এই জাগতে পারেনি আগে এই কারণে যদি নিয়ত বলে নিয়তটাই হলো মনের কাজ যেমন ভালোবাসাটা মনের কাজ এমন কেউ যদি মুখে মুখে হলো না ভালোবাসাটা হলো মনের ব্যাপার নিয়তটা হলো মনের ব্যাপার মনের সংকল্প রমাদান যখন ঢুকে গেল তখন ৩০টা। সিয়াম মানে এক মাস সিয়ামের নিয়তটা করে নিলে 30 বা 29 যেটাই হোক একবারে করে নিলে যা আমি সিয়াম পালন করব তাহলে তো আর কোনো সমস্যাই নেই সারি খেতে পারলো আর না পারলো যদি সারি ছুটেও যায় তো ও অসুবিধা আমি এখন জানতে যাব শেখ আব্দুর রিসাক বনি সুফের কাছে জাস্ট সেহরের সময়টা কখন সাহর বলতে কি আমরা টাইমটা কি যেটা কিছু অপ্রাসঙ্গ আলোচনা এসে গেছে জি ওখানে बेसदीस देखा जा सहबीगुण सहारी खा मस्जिदे पौछे दैरेकत सलाद आदायर फरज सलाते समय कदीस देखा गया है जे शाहुण बोलिए सहारी थे सलाद शुरू हो साठ आय पड़ार एक समय अनुमाना जाए और कम देखा गया है बस किस सही हादी एभवेगुण और रेर सलाद आदाय मस्जिदे एरपर बासा एसे बाड़ीते तोलन जड़ी खबर नहीं आसो फजर हो गलो अजान समय से ताड़ी खबर नहीं आसो यधिक हादीर सार्वमन थी अनुमाना जाए ठीक साहारी थे सलाद शुरू हर व्यवधान आठ दस मिनिट আমাদের সময় এখন শেষ ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনায় পরবর্তী আসরে আপনাদের স্বাগত জানাবো সে পর্যন্ত আপনারা إن شاء الله مدعونا شونا رجلنا برو برطة وفكة قربن عشاء قريب السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> ए और थिर शाठिक ब्याबोहर करा हो ले परुकले एर पुरी पूर्ण प्रतिदन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिम्मा रजकनाकुम मिन कबल अन्यातिया योमुल्ला बैउन फीही वला खुल्प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 जकत दान अर्थ पलर बैंकोडाम तीन दु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 শরিফুল ইসলাম তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে বং আকাশে এই জীবন তারপরে মৃত্যু जगत सफलता देख दुनिया शुक्रवार विंगलेशन टे भार